অন্যান্য প্রাণীর বিপরীতে মানুষকে আল্লা সুবাহতাল্লা কিছু উন্নত যোগ্যতা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে আল্লা সুবাহতাল্লাহ আমাদেরকে উন্নত কল্পনা শক্তি চিন্তা শক্তি দিয়েছেন এবং কোরআনে যে আয়াতগুলো আল্লা সুবাহতাল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই আয়াতগুলোর মাধ্যমে আমরা যেন এক একটি সচিত্র বর্ণনা দেখতে পাই আয়াতের মধ্যে শব্দ রয়েছে কথা রয়েছে কিন্তু সেই শব্দ এবং কথার মধ্যে যেন একটি ছবি আমাদের সামনে ফুটে ওঠে এটা হচ্ছে আলসমা চালার শক্তিশালী বর্ণনার একটি ক্ষমতা কেয়ামতের সেই দৃশ্য তার বর্ণনাগুলো আমাদের চোখের সামনে রাখা জরুরি কারণ আমরা দুনিয়াতে রয়েছে একটি ভিন্ন জগতে মৃত্যুর পরের জীবন সেই গায়েবের বিষয়গুলো যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো যদি আমাদের মানসপটে আমরা ফুটিয়ে না তুলি চিন্তার জগতে যদি সেগুলোকে প্রতিনিয়ত আমরা স্মরণ না করি তাহলে আমরা গাফেল হয়ে যাব উদাসীন হয়ে যাব এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ সুবাহতওয়াল্লাহ সেই ক্ষতিগ্রস্ত লোকেদের মধ্যে সামিল হওয়া থেকে আমাদেরকে রক্ষা করুন রসুল আল্লাহ সাল্লা সাল্লাম তার উপর আল্লাহ সুবাহতআল্লাহ যখন কুরআনের আয়াতগুলোকে নাজিল করছিলেন সেই শুরুর দিকের সময়ে মক্কার সেই শুরুর সময়ে আল্লাহ সুহামতাল্লাহ আখিরাতের বর্ণনা দিয়ে সুরাগুলোকে নাজিল করছিলেন প্রথমে আমরা জানি যে সুরা আলাক তার আয়াতগুলোকে আল্লাহ সুবাহতাল্লাহ নাজিল করলেন পরবর্তীতে নাজিলের ক্রম অনুসারে দ্বিতীয় সুরা হচ্ছে সুরা আল কালাম এবং এখানে আল্লাহ সুবাহতআলা একটি ছবি আমাদের সামনে রাখছেন সেই ছবির অবস্থা সেই সতীত্র বর্ণনা তার দিকে এবারে আমরা যাচ্ছি আল্লাহ সুবহানতআল্লাহ তিনি কোরআনে বলেছেন خاشعت انصارهم ترهقون ذله وقد كانوا يدعون الى السجود وهم سالمون تمره शरण করো সেই যেদিন পায়ের গোছা উন্মুক্ত করা হবে এটি একটি আরবি বাগধারা যার অর্থ হচ্ছে সেই দিনটি হচ্ছে একটি চরম সংকটময় দিন সেই মহাগুরুত্বপূর্ণ বিচারের দিনটিকে আল্লা সুমতোলা কুরআজুড়ে বিভিন্ন নামে নামকরণ করেছেন এখানে একটি বাগধারার মাধ্যমে সেই দিনটিকে একটি নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটি সংকটময় দিন পেরেশানি অবস্থা সৃষ্টি হয় পেরেশান অবস্থা সৃষ্টি হয় রকম একটি দিন আল্লা সুফ মহামতোলা বলছেন সেই দিন তাদেরকে আহ্বান করা হবে ডাকা হবে সিজা করার জন্য কিন্তু তারা সেটা করতে সক্ষম হবে না তখন তাদের দৃষ্টি থাকবে নিচু নিচের দিকে অবনত এবং তাদের চেহারাগুলোতে হীনতা লাঞ্ছনা অপমান ঢেকে ফেলবে অথচ এর আগে যখন তাদেরকে সিদ্ধা করার জন্য আহ্বান করা হতো দুনিয়াতে যখন তাদেরকে আহ্বান করা হয়েছিল সেই সময় তারা ছিল নিরাপদ আল্লা মহামতুল্লাহ বলছেন ফাজারানি আমাকে ছেড়ে দাও এবং যারা এই বাণীকে প্রত্যাখ্যান করেছে তাদেরকেও ছেড়ে দাও আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে চূড়ান্তভাবে পাকরাও করব যে তারা সেটা বুঝতেও পারবে না আল্লা সুহামতলা বলছেন ওয়া উম লি আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি সময় দিয়ে থাকি আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ অত্যন্ত কঠিন আমাদের মনের রাজ্যে চিন্তার জগতে এখানে একটি স্পষ্ট ছবি ফুটে উঠছে হাসরের ময়দানে সমস্ত মানব জাতিকে যখন একটি দল আকারে গুচ্ছ আকারে একত্র স্থানে অবস্থান করানো হচ্ছে সেই অবস্থায় আহ্বান জানানো হচ্ছে যে তোমরা আল্লাহর প্রতি সিস্তা করো সেই অবস্থায় দুনিয়াতে যারা আল্লা সুবহান তাল্লার আনুগত্য করেছে ইবাদতব্দি করেছে সলাৎ আদায় করেছে সিসদা করেছে নত হয়েছে তারা খুব সহজেই সেই আহ্বানে সার প্রদান করতে পারবে কিন্তু দুনিয়াতে যে লোকগুলো আবাধ্যতা করেছে সেই লোকগুলো তখন পড়ে যাবে একটি ভয়ঙ্কর অবস্থায় তারা সেখানে পৃথকভাবে চিহ্নিত হয়ে যাবে আলাদা হয়ে যাবে দুনিয়াতে থাকা অবস্থায় তারা আল্লাহ সুবাহতাল্লার আহ্বানকে অস্বীকার করত। তারা বলতো শেষ দিন শেষ বিচারের দিন এগুলো কিছু নেই দুনিয়াতে তাদেরকে সিজদার দিকে ডাকা হয়েছিল সেই অবস্থায় যারা সক্ষম ছিল নিরাপদ ছিল তা করতে সহজ ছিল সেটা তাদের জন্য দুনিয়ার সেই সিজদা যদি তারা করতো তাহলে সেটা তাদের জন্য সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করার একটি উপায় হতো মাধ্যম হতো সেই একই সিজদার দিকে তাদেরকে আবারও আহ্বান করা হচ্ছে কিন্তু এখন পরিস্থিতি প্রেক্ষাপট ভিন্ন এটা দুনিয়ার জগৎ নয় এটা হচ্ছে কেয়ামতের ময়দান কাজেই সেই অবস্থায় দুনিয়ার অবাধ্যতার কারণে তারা অপারগ হয়ে যাবে চিস্তা করতে সকলের সামনে সকলের মাঠে তারা পৃথক হয়ে যাবে চিহ্নিত হয়ে যাবে আলাদা হয়ে যাবে ফলে তাদের ভয়াবহ পেরেশান অবস্থা মাত্রায় আরও বহুগুণে বৃদ্ধি পাবে তাদের অন্তরে তোল পাওয়ার অবস্থা অস্থির অবস্থা সৃষ্টি হবে ভীতি এবং আতঙ্কের কারণে তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে নিচু অবস্থায় তাদের চেহারা থাকবে লাঞ্ছনা অপমানে আচ্ছাদিত তখন আর আফসোসের কোনো সময় নেই প্রাশ্চিত্বের কোনো সময় নেই কারণ সময় দুনিয়াতেই ফুরিয়ে গিয়েছে তখন তারা নড়াচড়া করতেও অক্ষম হয়ে যাবে সেই বিনয় হাসুরের ময়দানে এভাবে বিনয় সহকারে দাঁড়িয়ে থাকা চেহারা নিচু করে তাকিয়ে থাকা এটা তাদের মর্যাদা বৃদ্ধি করা দূরে থাকুক তাদের লাঞ্ছনারই কারণ হবে দুনিয়াতে যা করেছে তার উপযুক্ত বিনিময় সেখানে তারা পাচ্ছে এই যে আয়াতগুলো এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুখমাতা আমাদের মনের জগতে মনস্তাত্ত্বিক জগতে একটি স্পষ্ট ভয়াবহ ছবি ফুটিয়ে তুলছেন চিন্তার জগতে একটি চলমান ছবি ফুটে উঠছে আল্লা সুখমাতালা তার রাসুলকে বিশ্বস্ত রাসুল হিসেবে এই খবরগুলো জানিয়ে দেওয়ার জন্যই আমাদের কাছে পাঠিয়েছিলেন আল্লাহ সুহাম তাল্লা এই আয়াতগুলো তার রাসুলের মাধ্যমে আমাদের সামনে এ কারণেই নাজিল করেছেন যেন আমরা সেই ক্ষতি থেকে সে অপমান তিরস্কার ভৎসরণা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি এর পরেও যারা অস্বীকার করেছে তার সম্মানিত রাসুলকে নির্যাতন করেছে কষ্ট দিয়েছে তাদের দিকেই আল্লা সুহামতাল্লাহ বলেছেন রাজারুনী ছেড়ে দাও আমাকে যারা আমাকে এবং আমার এই বাণীকে প্রত্যাখ্যান করেছে আমার হাতে তাদেরকে ছেড়ে দাও তাদের ব্যাপারে প্রতিশোধ নেওয়ার জন্য আমি যথেষ্ট এই জন্যই আল্লা সালা পরবর্তীতে বলেছেন যে আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি কিছু সময় দিয়ে থাকি আমি তাদেরকে এমনভাবে পাকরাও করব যে তারা জানতেও পারবে না আমি তাদেরকে কিছু অবকাশ দিয়ে থাকি সময় সুযোগ দিয়ে থাকি নিঃসন্দেহে আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ শেষ দিকে আমরা আরও একবার শিরুর আয়াতকে স্মরণ করি সেই দিনটি সম্পর্কে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেনফু আনসাকুদ আউনা ইসুজুদ ফালুন সেই দিন হচ্ছে একটি চরম সংকটময় দিন তাদেরকে ডাকা হবে শিজদার জন্য কিন্তু তারা সেটা করতে সক্ষম হবে না আল্লাহ সুবাহতাল্লাহ এই আয়াতের প্রভাব আমাদের অন্তরে গ্রহণ করা তৌফিক প্রদান করুন দুনিয়াতে আল্লাহর আনুগত্য সলাতের মধ্যে এবং জীবনের সকল কাজে আল্লাহনুগত্য করা তৌফিক আল্লাহ সুহাত আমাদেরকে প্রদান করুন আল্লাহম আমিন ওসলিল্লাহআল আলা সঈদ্দিনা মাহমদ ওয়লাহি ও সাহেবী ওসাল্লাম আলহামদুলিল্লাহি রবিল আলামিন